মহান সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে পৃথিবীর বুকে তাদের বেঁচে থাকার জন্য খাদ্যের সুব্যবস্থা করে রেখেছেন পৃথিবীকে খাদ্যে সম্ভার আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ আকবর আল্লাহ বলছেন এরজ ও আল্লাহ আকাশে রুজি রেখেছেন আকাশে রুজি আছে না মাটিতে আছে আকাশে রুজি কীভাবে আছে আকাশ থেকে রুজি আসে আকাশে সূর্য আছে আকাশে মেঘ আছে বৃষ্টি আছে সেই বৃষ্টি বর্ষণ হয় বলে সূর্যের আলো পাই বলে পৃথিবীতে কি হয় শস্য উৎপাদন হয় আল্লাহতালা রুজি সম্ভার সারা পৃথিবীকে সাজিয়ে রেখেছেন বাগানে ফল মাঠে ফসল পানিতে মাছ আছে সেখানে রুজি আছে পশুপক্ষে আছে আমাদের রুজির শেষ নেই কিন্তু হারাম রুজিও আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন হারাম হালাল আর এই হারাম হালালের মধ্যে হারাম তোমরা খাবে না হারাম থেকে দূরে থাকতে বলেছেন পরীক্ষার জন্য সুতরাং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 وَإِنَّ اللَّهَ عَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا عَمَرَ بِهِ الْمُرْسَلِينَ والله تعالى مومن درکه سي عدس قرد چن جي عدس قرد چن رسول درکه رسول درکه بولت چن يَا ايوه الرسول كل من الطيبات وعملوا صالحا اني بما تعملون علیم ها hey رسول دول تم را حلال بستو آخر کرو وعملوا صالحا ونقامل کرو حلال كه نقامل کرو اني بما تعملون علی আর মোমেনদেরকে বলেছেন আকবর জানেন মুফির যখন সফরে থাকে তখন তার দোয়া কবুল করেন আল্লাহ আলু থালু কেশ হাত দুটিকে আল্লাহর দিকে আকাশের দিকে উঠিয়ে বলছে আরব বি আল্লাহ তুমি আমাকে এই দাও আল্লাহ চামড়া এই গোস্ত হচ্ছে হারামের পরিপুষ্ট দোয়া কিভাবে কবুল হতে পারে তার সবই হারাম হারামে পরিপূর্ণ তার সমস্ত দেহটাই হারাম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 খরচ করো ব্যয় করো কোন জিনিস পবিত্র জিনিস হারাম জিনিস না আমি তোমাদেরকে মধ্যে যেটা হালাল রুজি তাই তোমরা ভক্ষণ করো ওয়াস্কুর আর আল্লাহ শুক্রিয়া আদায় করো ইনকুন তুমি যদি মাত্র তোমরা তারই ইবাদত করে থাকো আল্লাহ আরো বলছেন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 আর শানের পদাঙ্ক অনুসরণ করোনা ইমিন তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান চাইবে হারাম খাও করো আল্লাহ যে রুজে দিয়েছেন তার মধ্যে পবিত্র এবং হালাল বস্তু আহার করো আল্লাহকে ভয় করো যে আল্লাহ বিশ্বাসী আছো আল্লাহ কে ভয় করো হারামক আছে হালাল এবং হারাম কিন্তু হালাল রুজি খাও আর আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করোক ইয়াহুতা যদি তোমরা কেবল তারই করে থাকো এখানে একটা কথা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 আলহামদুলিল্লাহ তুমি ডাকছো আজানের দিকে নামাজের দিকে মসজিদ ইল্লা দিকে আল্লাহর শক্তি ছাড়া আল্লাহর তোফিক ছাড়া কারো নড়া চড়ার ক্ষমতা নেই তাই না কত মানুষ তাই না আসে না আর যা না দেবেন তা একটা জিকির আছে তাতে কি আল্লাহ আসবে না দর্শক মন্ডলী আমরা সামান্য বিরতি নিচ্ছে এরপরে আবার আপনাদের সঙ্গে আসব সাথে থাকুন সকল জ্ঞানের উৎস এখান থেকে বের করে তার গ্রহগুলো আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লা সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান ও আধুনিক বিজ্ঞান কাল রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় ডায়লগ ডিসকাশন ডিসকাশন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 सम्मान रक्षा दूर करा देखें इस्लाम नारी के दिए कत उच्च स्थान मान और सम्मान ता देख नारधिकार देखलम नार्जदा रसुल्ला जर कल्याण चान दिन ज्ञान दान कर सही बुखारी प्रथम खंड इलम उध्याय प्रिय दर्शक मंडल जो कथा आल्ला तुम्हारा आल्ला नियमत शुक्रिया ज्ञापन करो शुक्रिया आदाय करते प्रथम पक्ष थे नियमत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 कत नियम आदि गुणते थको गुणते थको शेष होना सूक्रिया आदाय बड़ कठिन के समस्त नियमत व्यवहार करते हैं कार पथे नियम दातार पथे नियम दातारंतुष्टिर पथे व्यय कर ले तबक्रिया आदाय हराम खेले हराम खेले हराम खाते आल्लाक्रिया हालाल खेले तब ना शुक्रिया आदाय कर মদ খেয়ে কেউ বলে আলহামদুলিল্লাহ হবে নাকি না তো হবেই না মদ খাওয়ার সময় বিশ মিল্লা হবে না আল্লাহ না বিশ মিল্লাহামতের হবে ভক্ষণ করুন আর যে হারাম খাবে দুনিয়াতে তার হলো কি তা দোয়া কবুল হবে না আখেরাতে কি আখরাতে কি কাবিব নেউরার কথা শুনুন কাবিব নেম বলছেন কাবিবা তবে বেহস্তের জন্য উপযুক্ত তুমি যেমন তোমার সেই রকম হোটেল দেওয়া হয়েছে তুমি যেমন তোমার সেই রকম ঘর দেওয়া হয়েছে তুমি যেমন উপযুক্ত তোমাকে সেইরকম তোমার পরিজন পরিবর্তা সবকিছু না হয় খেলে জান্নাত তুমি পাবে না অন্য এক বর্ণনায় আছে এমন যে কোনো গোষ্ঠ যে কোনো মাংস দেহের শরীর বা রক্তে পরিবাহাম একবার সাহাবাদেরকে রসিয়ত করে বললেন ইন্না ইনসানি বাতনু মানুষ যখন মারা যায় কবরে রাখা হয় তখন সমস্ত অঙ্গের আগে কোন অঙ্গটা আগে পৌঁছে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 যে থেকে আনলি এটা বাড়িতে মায়েরা ছেলেরা যদি কিছু বাইরে থেকে নিয়ে আসে একটা আম নিয়ে এলো জিজ্ঞাসা করে না থেকে আনলি একটা মাছ নিয়ে এলো জিজ্ঞাসা করে না কার পুকুর থেকে আনলি অথচ উচিত কি আমটা কার বাগান থেকে নিয়ে এলি এই ফলটা কোথেকে নিয়ে এলি মাছটা থেকে নিয়ে এলি বরং যদি সেদিনে মলিসাহেবের পালি থাকে তো মা খুশ হয়ে যায় বাবা তো ভালো কাজ করেছিস আজকে মাছটা যায় মলিস সাহেবের পালি দেখছেন হার আম দিয়ে মলিসবের পালি দেবে মলিসাহেবকে পালি খাওয়াবে কিন্তু না উচিত হলো যে মা জিজ্ঞাসা করবে খাবার খাওয়ালাম আবুবাকার সিদ্দিক বললেন কিসের খাবার গোলাম বলল। আমি জাহিলি যুগে হাত গণনা করতাম হাত গণনা করা জানেন তো হালাল না হারাম হালাল না হারাম হাত গণনা করা হারাম ভাগ্য গণনা করা হারাম এবং তার উপার্জন এই জিনিস কি করে হালাল হয় হারাম তো বলছি আমি জানতাম না আমি আন্দাজেই বলতাম এ দুটো হাত আছে তোমার দুটো সন্তান সৌভাগ্য এটা তোমার দুর্ভাগ্য এই যে এখানে অ্যাক্সিডেন্ট আছে এখানে বিপদ আছে আমি সব হ্যাঁ এইভাবে বলতাম আন্দাজেই বলতাম তো এক ব্যক্তির পারিশ্রমিক বাকি ছিল আমি তার হাত গণনা ভাগ্য গণনা করে দিলেন তার মানে হারাম বলি তো বোঝা গেল যে হারাম খাবার মোটেই খাওয়া যাবে না আর খেলে পরে ঠিক এইভাবেই আপনাকে বিরত থাকতে হবে যেভাবে আবুবাকা সিদ্দিক রাজি আল্লাহন বিরত থেকেছিলেন হারাম থেকে সব সময় খেয়াল করতে হবে পদে পদে খেয়াল করতে পারে তো আমি হারাম না খাই হালাল সব সময় জন্য খেতে পারি কি পরে থাকা জিনিসেও রসুল্লাহ সাল্লাহামের সন্দেহ হতো রসুল্লাহ সাল্লাহ স্লাম বলছেন অনেক সময় আমি রাস্তায় দেখি আছে কিন্তু সন্দেহ হয়তাম আল্লাহ নিয়ামত নষ্ট করতে হয় না কিন্তু আমার সন্দেহ কি হয় এটা হারাম যেহেতু সাদকা খাওয়া আল্লাহ রসুলের জন্য হারাম ছিল সুতরাং আমাদেরকেও সেভাবে চেষ্টা করতে হবে হারাম থেকে দূরে থাকার হারাম কোনো সময় খেলে হবে না তবেই ইসলামী অর্থনীতির যেটা আসল উদ্দেশ্য সাধন হবে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 Allah huwa kh शिक्षा समूह की शेह एक आदर्श मुसलिमचय देखने प्रोग्राम चल्लिस हादिस ग्रंथ धारावाहिक दर्शम কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সলাম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 समर्थन खंडन मोहम्मद हाशिम मदानी असंख्य वैशिष्ट परिपूर्ण इसलम কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন